بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولتكم منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون على المنكر وأولئك هم المفلحون دارشك السرطة بهايبنا समाज विशृखला दूर के के करा युग समस्या दाड़ी मुस्लिम समाज देखा जा सत्को आदेश नहीं असत्ज निषेध करा जार कारण द्रुत प्रत्येक समाज अदिंग चले जा खराब क्षेत्र दिन दिन बेड़े जा আমাদের নিজের দায়িত্ব থেকে আমরা দূরে সরে গেছি এটা শুধু যে আমরা করব সমাজকে ঠিক রাখার জন্য এটার পিছনে আমাদের কোনো ফায়দা নেই তা নয় বরং এটার পিছনে আমাদের অনেক ফায়দা আছে এবং এটা ছেড়ে দিলে এটা না করলে আমাদের অনেক কি আছে শাস্তির ব্যবস্থা রয়েছে সেই জন্য আমাদেরকে এই ব্যাপারগুলো অবশ্যই জেনে নিতে হবে আল্লাহ জরু সুরা আল এমরান একশো চার নম্বর আয়ত বলেন বলতে Yes. <laughs> হম আল্লাহ সাহানু বলেন তোমাদের মাঝে এমন সংখ্যক কিছু মানুষ থাকা দরকার যে যারা কল্যাণের দিকে মানুষকে ডাকবে এবং সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষিদ্ধ করবে এরাই সফল কাম সুতরাং সৎ কাজের আদেশ করা অসৎ কাজ থেকে নিশ্চিত করলে আমরা সফলতা পেতে পারবো তাই নিজেরই ফায়দা অন্যের যেরকম ফায়দা হবে সে সদের উপর উঠতে পারবে তেমনি ভাবে আমিও সফলতা অর্জন করতে পারবো তেমনি ভাবে সুরা আল ইমরানের একশো দশ নম্বর আয়তাল্লাহ বলেন কুমতুম খাই মরুন আবিল মারবু হতমকার যে তোমরা শ্রেষ্ঠ জাতি তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমরা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে নিষেধ করবে সুতরাং আমাদের শ্রেষ্ঠত্ব যদি আমরা ধরে রাখতে চাই যে আমরা জাতি হিসেবে যদি বুকে মাথা উঁচু করে দাঁড়াতে চেষ্টা করি তাইলে আমাদের সেই বৈশিষ্ট্য আমাদেরকে অবশ্যই ধারণ করতে হবে যে বৈশিষ্ট্যের কথা আল্লাহ জুল শাহানু আমাদের আমাদেরকে বলেছেন এবং আমাদেরকে সৃষ্টি করেছেন সেই উদ্দেশ্যে সেটা হচ্ছে সৎ কাজের আদেশ দিতে হবে অসৎ কাজ থেকে নিষেধ করতে হবে তেমনি ভাবে আল্লাহ শাহু সুর আর आये बुदीन तुम भलो कूर्ख लोकने आदेश दिल झेलाखरा उ गाली गुलब्बे कारण तरह से মর্ম বুঝে নেই বিদায় সুতরাং তারা আপনাকে খারাপ বলছে এই কারণে তাদের সাথে ঝগড়া না করে এড়িয়ে যেতে হবে বন্ধুত্বের পরিচয় হবে যে আপনি আরেক বন্ধুকে খারাপ কাজ করতে দেখলে তাকে সেটা থেকে প্রতিরোধ করবেন সেটা থেকে দূরে সরিয়ে আনার চেষ্টা করবেন এবং তাকে ভালো কাজের পরামর্শ দিবেন এটা হচ্ছে মুসলিম মুসলমানদের মধ্যে বন্ধতের অবশ্যই চাইদা আপনি যদি ভালো কাজের আদেশ না করেন খারাপ থেকে নিষেধ না করেন তাহলে লাহনতের অสมমখিন হবেন মধ্যে আল্লাহ যে শানু সূরা মায়দার 78 নম্বর আয়াত থেকে 79 নম্বর যে ইন্নাল্লাযিনা কাফারু মিন বলি ইসরায়েলদের মধ্য থেকে যারা কাফের ছিল তাদেরকে অত্যাচার করতো এবং পাশাপাশি কি করতো কান উলায় মুন কারণ যে তারা একে অপরকে খারাপ কাজ থেকে নিষেধ করতো না দেখত যে আরেকজন খারাপ কাজ করছে তারপরও তাকে নিষেধ করছে না এই অবস্থায় তার সাথে চলাফেরা করে কোন তাদের মধ্যে অবশ্যই আমি তাকে সেই খারাপ থেকে তুলে আনার চেষ্টা করব এরকম ভাবে আল্লাহর সুরে কাফের মধ্যে বলেন যে সত্যটা আল্লাহর পক্ষ থেকে আসে সুতরাং যদি আপনাকে কল্যাণের দিকে ডাকতে হয় তাইলে সেই আল্লাহর পক্ষ থেকে যে কল্যাণ এসেছে যে সত্যি এবং কোন একটাকে আপনার বিভিন্ন অনুযায়ী খারাপ মনে হচ্ছে সেটা থেকে আপনি মানুষকে বিরত রাখার চেষ্টা করবেন সেটা কখনো হতে পারে না বর্তমান সমাজের মধ্যে দেখা যায় যে ভিন্ন মতাবলম্বী বা ভিন্ন শরীয়তের ভিন্ন কোয়ালিটিতে আমল করলে তাকে दीस द्वारा प्रमाणित दुर्बलता तो अवश्य आकजन देखिए दीचे विशुद्ध हादी द्वारा प्रमाणित सूत्रांग সেটার বিরুদ্ধে আপনি যেতে পারে না সেটার প্রতিরোধ আপনি করতে পারেন না সুতরাং সত্য ওঠেই যেটা আল্লাহর পক্ষ থেকে আসবে প্রভুর পক্ষ থেকে আসবে প্রতিপারকের পক্ষ থেকে আসবে কেউ যদি সেটা মানুষ মানুক তাইলে সেটা তার লাভে আসবে বলেন আল্লাহারিম শাহ আফারি ফোর সুতরাং যার ইচ্ছা সে কাফের হয়ে যাক যে যার ইচ্ছা সে ইমানদার হোক হ্যাঁ কোনো অসুবিধা নেই কিন্তু এই সত্য আমাদেরকে অবশ্যই বলতে হবে নির্দিদায় বলতে হবে কোনো ভয় পেলে চলবে না আল্লাহ শাহনুসুর হজিরের চুরানব্বই নম্বর আয়ত্ত বলেন ফার্স্ট আল্লাফের একশো পঁয়ষট্টি নম্বর আয় আল্লাহ বলেন্লা এখানে একটা গ্রুপকে অপরাধী সাব্যস্ত করে তাদেরকে আপনি শাস্তির ব্যবস্থা করলেন আর আরেক গ্রুপকে আল্লাহ নিষ্কৃতি দিলেন কাকে নিষ্কৃতি দিলেন আল্লাহ বলেন আমি ওদেরকে নিষ্কৃতি দিয়েছি যারা খারাপ থেকে মানুষকে নিষেধ করেছে সুতরাং খারাপ দেখলে চুপ করে থাকলে চলবে না বরং খারাপ দেখে নিষেধ করতে হবে যদি আল্লাহ শাস্তি দিকে বাঁচতে হয় আরেক গ্রুপ ওয়াহাদ আদাল আর ওদেরকে যারা জুলুম করেছে তাদেরকে আল্লাহ কঠিন শাস্তির সম্মুখীন করবেন কারণ তারা অপরাধ করেছে যারা আপনার খারাপ দেখে সেটার প্রতিরোধ করেনি বরং চুপ করে থেকেছে তারাও অপরাধী এবং যারা করেছে তারা তো অপরাধী অবশ্যই সুতরাং নিষ্কৃতি পাওয়ার একটাই মাত্র পথ সেটা হচ্ছে খারাপ দেখলে অবশ্যই আপনি সেটার প্রতিরোধ করবেন এবং আপনি সেটা থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করবেন আল্লাহ আমাদেরকে আমর বিল মারুফ এবং নাহিয়ানিমুন করার তৌফিক দান করুন যাতে সমাজটা বিশুদ্ধ রূপে আমরা দেখতে পাই নিজে শান্তিতে থাকতে পারি যেটা নিজেরও কল্যাণে আসবে অন্যেরও কল্যাণে আসবে আল্লাহ আমাদের সহায় হনু আসল্লাহ على نبينا محمد وعلى آله وصحبه أجمعين